السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله بالعالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وآصحابه أجمعين أما بعد شو مانين درشق بندو أمراه الله سنوات السلام إمام أبو جعفر طعب رحمة الله رشيطو بيان اعتقاد أهل السنة والجماع أهل السنة والجماعات الرعاقيدار برنونا جا بانغلاب حشا إمام طعب الرعاقيدار نمي بكتو ايغ رون تطير اكتی عنقشوني جيخاني عمد সেখানে আমরা আলোচনার ধারাবাহিকতা এসেছিলাম যে আমাদের ইমাম বলছিলেন যে আল্লাহ তালা যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাকে নবী হিসেবে পাঠিয়েছেন এবং তাকে তার বান্ধা হিসাবে গ্রহণ করেছেন এবং তাকে বিশেষ রাসুল হিসেবেও পাঠিয়েছেন আল্লাহ তালা সন্তোষ লাভ করেছেন সেটার আমরা ইমান আনি আমরা বিশ্বাস করি যে আল্লাহ তালা মহম্মদ সাল্লাহ আসলামকে নব্বই বিষয়েছেন এখানে আমরা রসুল্লাহামের নবুতের বিভিন্ন আলোচনা করেছিলাম নবত্ব নিদর্শনগুলির মধ্যে প্রথমে আমরা শুরু করেছিলাম যে যে সমস্ত নিদর্শন মহম্মদ সাল্লাহামের নবতকে প্রমাণ করে তার মধ্যে একটি হচ্ছে পূর্ববর্তী কিতাব সমূহে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এসেছে পূর্বর্তী কিতাব সময় তাওরাত এবং বিভিন্ন ইব্রাহিম এগুলির মধ্যে মোদামের বিভিন্ন কথা উল্লেখ আছে সেগুলো আমরা গত কয়েকটি কয়েকটিভাবে আলোচনা করেছি গতভাবে আমরা আলোচনা শুরু করেছিলাম যেভাবে কিতাব সময় আসছে তাছাড়াও রসোল্লাহ আসলামের দুনিয়াতে আসার আবির্ভাবের আগে এবং তার সময়ে তার নব্বতী ঠিক আগমুহে যে সমস্ত ঘটনা ঘটেছে এই ঘটনাগুলো প্রমাণ করে যে মোহাম্মদ সাল্লাহ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নাবি এবং রাসুল ছিলেন তোর প্রথম যে ঘটনাটি সবচেয়ে বেশি বিখ্যাততা হচ্ছে হাতসাতুল ফিল বা ফিল বা ফিল হাতির ঘটনা হস্তি বাহিনীর ঘটনা কোরআনকারিমে আল্লাহ তালা এই ঘটনাটি উল্লেখ করে এই ঘটনাটাকে স্থায়ী রূপ দিয়েছেন সেটা হচ্ছে আল্লাহ তালা বলেছেন আল্লাহ রব্যকে ব্যাস मक्का आक्रमण कर महामला कर देखेंदम फिर तीन आल्ला तरह षडंत्र के नस्त कर दें आल्ला तला दे আসাল আলহিম তহরান আবাবিল তিনি তাদের উপরে আবাবিল ঝাঁকে ঝাঁকে ফেরস্তা পাঠিয়েছেন যে ফেরেস্তা তাদের উপরে পাথর নিক্ষেপ করেছে যে পাথরের কারণে ছোট পাথর কচি পাথর তাদেরকে ধ্বংসে পৌঁছে দিয়েছে বোঝা গেল যে ছোট ছোট পাথরও ধ্বংস করে দিতে পারে এই ধ্বংসের কারণটা কি কেন আল্লাহতালা এটা করলেন কেন আল্লাহ তালা কাবা আক্রমণ করতে আসছে অথচ সেটাকে নিজে রক্ষা করলেন এর কারণ কি এর কারণ হচ্ছে মোহাম্মদ তিনি পাঠাবেন एक आबार का एक आबार हामी हिसाब हेफतर हिसाब से काबाथ मूर्ति पूजा दूरकारी हिसाब से এবং কাবার সম্মান রক্ষার্থী এবং কাবা বাসী যারা কার তখনকার সময় সেবায়ত ছিল তাদের মধ্যে মহম্মদকে পাঠাবেন এই জন্য যেন তাদের কোন ধ্বংস না হয় তাদের মধ্যে যেন তারা যেন জীবিত থাকে এবং কাবার যারা তখনকার সময় অনুসারী ছিল পরবর্তীতে ইসলাম গ্রহণ করে তারা এই ইসলামের হাফেজ ইসলামের হেফাজতকারী হবে এই জন্য আল্লাহ তালা এই ঘটনাটা ঘটিয়েছেন মহম্মদ সাল্লাহ ইসলামের দুনিয়াতে আসার আগে ঘটনাটি ঘটেছেন রসুল্লাম যেই বছর দুনিয়াতে আসছেন সেই বছরেই এই ঘটনাটি ঘটেছে এর অর্থ হচ্ছে যে রসুল্লাহ আসলাম আগমন ঘটতে যাচ্ছে সারা দুনিয়ার মানুষ তোমরা সাবধান হও যে কাবা কেন্দ্রিক তিনি আসবেন সেই কার হেফাজতের জন্য আল্লাহ তালা ফের আল্লাহ তালা পাখি পাঠিয়েছে কাবাকে হেফাজত করলেন ইমা ইব মুম রহমতুল্লাহ আলী এই জন্য বলেন যে এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহামকে মক্কার মক্কার প্রাণ কেন্দ্রে পাঠিয়েছেন এবং তার জন্ম হয়েছিল হাতির বছরে হাতির বছরে তার জন্ম হয়েছিল এবং হাতির ঘটনাটা এইজন্য ঘটেছিল যে আল্লাহ তালা এখানে অচিরেই তার নবীকে পাঠাবেন না হলে সেখানে যারা হাতি নিয়ে এসেছিল তারা আহলে কিতাব ছিল তারা তো কিতাবের অনুসারে ছিল তাদেরকে সহযোগিতা না করে আল্লাহ মক্কাবাসী যারা মুশ্রেক তাদেরকে কেন সহযোগিতা করলেন এই জন্য করলেন যে এই মুশ্রেকদের মধ্যে আল্লাহ তালা একজন নবী পাঠাবেন যিনি আল্লাহর দিন প্রচার করবে প্রসার করবে এই কাবাকে রক্ষা করবেন এই জন্য আল্লাহ তালা চাইলেন যে যে মুস এই বর্তমান তখনকার সময়ে যারা তৎকালীন সময়ে যারা আহলে কিতাব ছিল বা কিতাবের কিতাবধারী ছিল কিতাব অনুসারী ছিল তারা যেহেতু পথভ্রষ্ট ছিল তাদের উপরে আল্লাহ তালা যে দিন হানিফ দিন ইসলাম আসছে তাকে প্রাধান্য দেবেন এই জন্য নবীর কথা স্মরণ করানোর জন্য আল্লাহ তালা সহযোগিতা করলেন আহলে কিতাবের উপরে মক্কাবাসীদেরকে বিজয় দিলেন এবং সেটা আল্লাহ তালা বিশেষ ক্যারিশমার মাধ্যমে দিলেন যে তাদের কিছু করতে হয়নি আল্লাহর পক্ষ থেকে আবাবিল। ঝাঁকে যাকে ফেরে পাথা ঝাঁকে পাখি ফাটিয়ে যে পাখি তাদের পা দিয়ে পাথরগুলো আনছিল এবং যার উপরে পড়ছিলো তাকে তাকে সে নিঃশেষ করে দিচ্ছিল সেই পাখি দিয়ে আল্লাহতালা হস্তি বাহিনীকে ধ্বংস করে দিলেন যে হস্তি বাহিনীর ঘটনা আমরা অনেকেই জানি সেটা হচ্ছে যে ওই সময়ে যে আব্রাহা চিন্তা করছিলো যে মক্কাবাসীদের হজকে তাদের দিকে নিয়ে যাবে মক্কাবাসীদের হজ কেন মানুষ কেন মক্কায় আসে তারা সেই চিন্তা করছিল যে আমরা হচ্ছে আহলেকিতা কিটা বেরোন দিকে মানুষ আসবে সেটার দিকে না এসে মক্কাবাসী কোরাইশ তারা তো হচ্ছে মুসরেক তাদের দিকে কেন হজের কাজ হবে আমরা এই জন্য আমাদের দিকে অর্থাৎ সিয়মানে একটি কীটা একটি বড় গির্জার মতো বানিল বানাল বলে যে এটার নাম কাবা এদিকে আসে তোমরা তোমরা এদিকে এসে করো কিন্তু কেউ সেখানে হজ করতে গেল না উপরন্ত কানা কেনা না অর্থাৎ করাইশিটা এক লোক গিয়ে সেখানে ময়লা করে দিল বাথরুম সেরে চলে আসলো সেখানে এর আগার নিতে হয়ে সে শুনলো যে এই কাজটি যে করেছে সে কড়াইশি ছিল বলে যে ঠিক আছে তাহলে আমি ওই কাবাই ধ্বংস করব যে কাবার লোকেরা এই কাজটি করেছে তখন সে কাবা ধ্বংস করতে আসলো কিন্তু আল্লাহতালা তার নবীর নবীর বংশের হেফাজতের জন্য নবীর কাবাকে হেফাজত আল্লাহ তালা পূর্বতী ব্যবস্থা হিসেবে যে তাঁর চিরেই আসছেন এবং সেই বছরেই আসবেন সুতরাং সেখানে কোন রকমের যেন ধ্বংস ধ্বংসাত্মকলীলা না হতে পারে যারা বরং কাবা ধ্বংস করতে এসেছে তাদেরকে তিনি ধ্বংস করে দিলেন এ ছিল একটি ঘটনা যা প্রমাণ করে যে আমাদের নবী মোহাম্মদ সাল্লা আল্লাহলামের আগমন করতে যাচ্ছে এবং তিনি আল্লাহ নবী আসছেন এ আশাটা প্রমাণ করে তিনি সত্যিকার নবী এবং সত্যিকার রসুল ছিলেন এবং তাদের ধ্বংস হস্তিবাহিনী ধ্বংস প্রমাণ করে যে মোহাম্মদ রাসুল্লাহ আল্লাহর পক্ষ থেকে পেরিত ছিলেন। দ্বিতীয় যে আলামত আমরা উল্লেখ করব যে যে চিহ্ন যে একটি পূর্বাভাস ছিল দ্বিতীয় যেটা সেটা হচ্ছে রসুল্লাহ সাল্লা স্লামের জন্মের সময়ে তার মা স্বপ্নে দেখেছেন জন্মের আগে তখন তিনি তার মায়ের পেটে ছিলেন তিনি স্বপ্নে দেখেছেন যে শহিদ সনদে বর্ণিত আছে যে আল্লাহ তত্যেক নবী থেকে অঙ্গীকার নিয়েছেন যে প্রত্যেক নবী থেকে অঙ্গীকার নিয়েছেন যখনই কোনো নবী আসবে তারা এই নবীর ঘোষণা দিয়ে মোহাম্মদ সাল্লাহ আসলামের কথা ঘোষণা করবেন ঠিক সেই হিসাবে আল্লাহ তাহা ঈসা আলাইস্লামের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন তিনি বলেছেন যে आमार पर एक नबी आस नाम नाम आहमेदी महम्मद सल्लाम अनुरूप भावर देखे सईहदी से रसल्लासम देखे स्वप्ने देखे दो पायर मजखान एम एक आलो बेर हलो जे आलोते आलोते सामदेशर विभिन्न प्रसाद समूह आलोकित गल प्रमाण कर प्रमाण कर स्वप्न मायर स्वप्ने देखे जिज्ञासा जरसोनर प्रथम जिनिस की तीन उत्तरे आना दावा अबी बहिमी पिता इब्राहिम दावा दावनी अल्लाहर दोआा कर दोआा कबुल रब्बाना फिहिम रसुलमियतम तेरह मध्य रसुलसम वंशर मध्य रसुल्ह अपन आयात समूह পাঠ করে শোনাবেন সে প্রথম আমি হচ্ছে সেই প্রথম ইব্রাহিমের ইব্রাহিমের দোয়া ইব্রাহিম আলাহামের দোয়া তারপর তিনি বলেছেন ও অবুস ইসা আলাইসালাম ইসা আল্লাহামের সুসংবাদ এবং রু ইয়া উমিয়াল্লা তীর আদ এবং আমার মায়ের স্বপ্ন যা আমার মা দেখেছেন যে তার পেট থেকে তার দুই পায়ের মাঝ দিয়ে একটি আলো এমন ভাই বেরিয়ে পড়ছে যা যে যা সিরিয়ার বিভিন্ন প্রসাদকে আলোকিত করেছে এই যে আলো বের হওয়ার যে স্বপ্নটি এ স্বপ্নটি আসলে আর কিছু নয় পূর্বাভাস সে আলো হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই ইসলাম নবুয়ত এবং রিসালত যার দ্বারা সারা দুনিয়া আলোকিত হয়েছে তার মধ্যে প্রথম যে জায়গায় আলোকিত হয়েছে তা হচ্ছে সিরিয়া কারণ সেখানে মুসলিমরা যুদ্ধ করে সেই সমস্ত এলাকা ইসলামের পতাকা উড্ডীন করেছে এবং সেখান থেকে খ্রিস্টান রাজত্ব পালাতে পালাতে ধীরে ধীরে সেটা পালিয়ে একবারে ইউরোপে চলে গেছে এশিয়াতে আর তাদের কোনো অস্তিত্ব থাকলো না এর কারণ হচ্ছে যে রসুল্লাহামের যে আলো তার মা দেখেছিলেন যে তার পেট থেকে বেরিয়ে এই সমস্ত জায়গা আলোকিত করেছে কারণে সেটা একটা পূর্বাভাস ছিল নুবতের সেটা একটি পূর্বাভাস সেই পূর্বাভাসটি প্রমাণ করে যে আমাদের নবী মাহমুদুর রাসুল্লাহ সাল্লাহ আলু আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসুল ছিলেন অনুরূপভাবে এরকম আরেকটি ঘটনা ঘটেছে তিনি বলেছেন যখন হালিমা সাহ দিয়া ফেরত নিয়ে ফেরত দিতে আসছিলেন যখন কোনো ঘটনার কারণে হালিমা সাহা দিয়ে সে বললেন যে তোমার সন্তানকে নিয়ে যাও আমি তাকে আর লালন পালন করব না তখন তার মা বলেছিলেন যে আমার এই সন্তানের একটা বিরাট ভবিষ্যৎ আছে বলে আমি বিশ্বাস করি তার থেকে হালকা কোন আর কোন কিছু কোনো গর্ব আমি দেখিনি এত হালকা বহন করতে কাউকে দেখিনি এবং তার চেয়ে বরকতপূর্ণ আর কিছু দেখিনি তারপর তিনি বললেন আমি আমি দেখেছি একটা আলো বের হতে আমার থেকে যা যখন আমি তাকে দুনিয়াতে রাখছিলাম অর্থাৎ যা ভূমিষ্ঠ হওয়ার সময় যে আলোতে বসরা বসরা হচ্ছে সিরিয়ার একটি এলাকা সেখানকার যে বিভিন্ন বিভিন্ন বাহিনী যাচ্ছে বিভিন্ন কাফেলা যাচ্ছে সে সমস্ত আলো সে সমস্ত সে সমস্ত কাফেলার কাফেলা দেখতে পেয়েছিলাম সে আলোতে আমি অর্থাৎ তিনি যখন দুনিয়াতে তাকে রাখছেন সেখানে তখন তিনি দেখতে পেলেন একটা আলো বেরোচ্ছে সে আলো বিচ্ছিন্ন এত প্রকট ছিল যে আলোতে তিনি বসরা এলাকার বসরা নয় বসরা সেটা হচ্ছে সিরিয়ার একটি এলাকা সেই এলাকার সেই এলাকা দিয়ে যারা কাফেলা যাচ্ছিল কাফেলার সেই ওটগুলো তিনি দেখতে পেয়েছিলেন এজন্য তিনি বলেছেন যে আমার এই সন্তানের একটি ভবিষ্যৎ আছে তুমি একে রেখে যেও না তুমি ওকে নাও তার বরকতপূর্ণ কাজ হবে সেই জন্য তিনি আবার নিয়ে গেছেন হালিমা সাহা দিয়া এভাবে দেখা গেছে যে রসুল্লাহ সাল্লাস্লামের মা তাকে যখন গর্বে ধারণ করেছিলেন তখন তার সে রকম কষ্ট হয়নি যে কোনো কষ্ট অন্যদের হয়েছিল এ কথাটি প্রমাণ করে যে এগুলি সবই ছিল পূর্বাভাস নবুয়তের যে একজন স একজন ব্যক্তি দুনিয়াতে আসতে যাচ্ছেন যার আলো সারা দুনিয়া আলোকিত হবে এবং যার আলো দ্বারা সারা দুনিয়ার মানুষ আলো প্রাপ্ত হবে এবং সেটা ছিল একটি ভবিষ্যৎবাণী সেটা ছিল একটি পূর্বাভাস সেটা ছিল একটি পূর্বাভাস যেই পূর্বাভাস দ্বারা আমরা নবী মোহাম্মদ নবুয়তকে প্রমাণ করতে পারি তৃতীয় যে পূর্বাভাস আমরা দেখতে পাই তা হচ্ছে রসুলুল্লাহ সাল্লাহাম দুনিয়াতে আসছেন তিনি দুনিয়াতে আসার পরে তাকে দেয়া হলো পাঠানো হলো হালিমা সাদিয়া রাদিয়া আনহা যে তিনি ইসলাম গ্রহণ করেছেন কোন কোন মতে তার বাড়িতে পাঠানো হলো তিনি সেখানে ছিলেন সেখানে কিছুদিন থাকার পরে সেখানে একদিন তিনি বাচ্চাদের সাথে খেলাধুলা করছিলেন এমন সময় তার তাকে দুজন লোক এসে শুয়ে তার প্যাট চিরে সেখান থেকে একটি অংশ ফেলে দেয় এবং তাকে আবার রেখে দেয় ঘটনা এই ঘটনা কিন্তু প্রমাণ করে এই পূর্বাভাস যে তিনি নবী এবং রাসুল হিসাবে প্রেরিত হতে যাচ্ছেন নবী এবং রাসুল হিসাবে তাকে প্রেরণ করা হবে এই ঘটনাটি ঘটেছে উল্লেখ করা হয়েছে সহিমুসিমে আসছে আনাসিব মালিকা বলেন যে রসুল বলেছেন যে আতাহ জিবরিল ওহইয়াল আবু মাহ গুলমান যে হালিমা সাদিয়ার সেখানে তিনি বাচ্চাদের সাথে খেলা খেলাধুলা ছিলেন এমন সময় জিব্রিল আসছেন জিবরিল আসে তাকে ধরে শুয়ে দিলেন এবং তার পেট কেটে কেটে ফেললেন সেখান থেকে এক কম বের করে প্যাটের যে হৃদপিন্ট বের করে নিলেন এবং সেখান থেকে একটি ছোটো জোঁকের মতো একটি জিনিস যা খারাপ ছিল সেটা বের করে নিলেন এবং বললেন হাজা হাজদুর শেতান মিঙ্খ্যা এই অংশটুকু শয়তানের প্ররোচনা তোমার ভিতরে সেটা আমি বের করে নিলাম সুমা গা সালফি তস্তিম মিন জাহাবিন তারপর স্বর্ণের একটি পেয়ারাতে সেই বে মা এ জমজম জমজমের পানি দিয়ে সুম্মা লাগে লাপর আবার মিলিয়ে দিলেন সুম্মা আলাদা হুফি মেকানি তারপর তাকে আবার সেই জায়গায় রাখলেন ওজা আল গুলমান তা এ অবস্থা দেখে তার সাথে যারা খেলছিল ছোটো বাচ্চারা তারা তার মায়ের কাছে দৌড়ে আসলো অর্থাৎ হালিমা সাদিয়ার কাছে দৌড়ে আসলো এসে বলল ফকাল তারা অন্য মোহাম্মদ মোহাম্মদকে হত্যা করা হয়েছে লো তারা দৌড়ে এসে দেখল যে আসলাম ঠিকই আছেন মোহাম্মদ তিনি মোহাম্মদ শিখে আছেন কোনো সমস্যা হয়নি তবে তার রং পরিবর্তন হয়ে গেছে কারণ কোনো কিছু ঘটে গেলে যা হয় সেই ভীতিপ্রদ অবস্থায় তিনি ছিলেন তো আনাসম বলেন ফেরদের দ্বারা চালিয়েছে এই অপারেশনটা প্রমাণ করে যে তাকে তৈরি করা হচ্ছে নবুতের জন্য রিসার্থের জন্য পূর্ব থেকে সে জিনিসগুলি তৈরি হচ্ছে এগুলি সবই পূর্ব ঘটনা যে ঘটনাগুলো দ্বারা প্রমাণিত হচ্ছে मुहम्मद सल्लाम के अल्लाह तला नबी हिसाब से पाठाते जाबी पाठाते जाूप भावुल्ला सहबी जाभे आब्दुल्ला राजू बोलान जो ताकि नबुअत नबुअत हिसी हिसाब से पाठक्टी प्रमाण हेटी प्रमाण हे क्रशा काबाघर निर्माण करते কাভাগর নির্মাণ করার সময় তারা হাজিরা আসাদ কে নিয়ে লাগাবে এ নিয়ে বিভিন্ন রকমের ঝগড়া লিপ্ত হয়েছে প্রত্যেক গোত্র রয়েছে যে সে কাবা হাজিরা অসাদ নিয়ে লাগাবে কাবাঘরে বরং পরস্পর যুদ্ধে যুদ্ধ যুদ্ধ পর্যায়ে চলে গিয়েছিল তখন এই নবী মোহাম্মদ সোল্লা ইসলামের দারাল্লা তালা যিনি কখনো মূর্তি পূজা করেননি তার দারাল্লা সম্মানিত করলেন যে কাবা কাবার এই কাবা ঘরের সেই সম্মানিত পাথরটি নিয়ে সেখানে লাগানোর সুযোগ তাকে দিলেন জাভর্বিন আবদুল্লাহন বলেন কারা ও আল্লাজারু উনি আরেকটি ঘটনা তিনি বললেন যে রসুল্লাহ ছোট কালে তার তিনি পাথর কাবার কাবার নির্মাণের জন্য তিনি যখন পাথর নিচ্ছিলেন তখন सबा का पाथर नहीं काधे कांधे पाथर नहीं काजारिल कपड़ गाए तक अब्बासा जम्मू बल चाचा हे हमार भुत्र तुम्हें कपड़ता खुले कांधे पर कपड़े पर पाथर नीते पर তিনি যখন কাপড় খুঁটতে যাচ্ছেন তখনই তাকে বেহস করে দেয়া হল এবং তাকে ফেলে থেকে তিনি যে তাকে উলঙ্গ হইতে নিষেধ করা হচ্ছে এর অর্থ হচ্ছে আল্লাহ তালা তাকে যাতে করে তাকে নবী এবং রাসুল হিসাবে প্রেরণ করে পরবর্তী কেউ বলতে না পারে যে তোমাকে গতকাল উলঙ্গ দেখেছি বা তোমাকে খারাপ দেখেছি খারাপ কাজে দেখেছি সেটা বলতে না পারে সেই জন্য ছোট কাল থেকে আল্লাহ তালা তার নবীকে সেভাবে তৈরি করেছেন এ সবই প্রমাণ করে যে মোহাম্মদ রাসুল উল্লাহ সাল্লাহ ইসলামের প্রেরণের পূর্বাভাস হিসাবে এগুলো ছিল এবং এগুলো তার নবুয়তের প্রমাণ হিসাবে পেশ করা যায় আমরা ইনশাআলা এই বিষয়ে আলোচনা করব পরবর্তী কোনো পর্বে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আপনাদের তো অভিজ্ঞান করুন আমাকেও তো অভিজ্ঞান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত